মহান মাটিতে অজস্র হাতির দেশে বাস করত এক ছোট্ট ছেলে নাম ছিল ম্যানসি। ও ছিল অনাথ আর ওর একটা পা ছিল না কিন্তু সব সময় খুব খুশি থাকত গ্রামবাসীরা ওর দেখভাল করত আর খুব ভালোবাসত হ্যালো, দেখো আমি তোমার জন্য টাটকা সবজি নিয়ে আমি এত মিষ্টি পাই খেলে তো ওর দাঁত একদম খারাপ হয়ে যাবে গ্রামের ছেলেরা ওর সাথে খেলা করতে কিন্তু একটা খেলায় ও ছিল খুবই পারদর্শী আর সবার থেকে ভালো আসল ব্যাপার হলো মানসে দূরের জিনিসে নী পাথর ছুঁড়ে মারার অভ্যেস করত দিন রাত ও এমনকি গাছের মগডালের পাতাতেও নিশানা লাগাতে পারতো। একদিন ও একটা বড় বট গাছের নিচে বসে গাছের পাতা তাক করে পাথর ও কি সুন্দর। পাতার মধ্যে দিয়ে আলো এসে নকশা তৈরি করছে। ছুটছিল একটা বাচ্চা ছেলে নাচছে আর তারপর যখন পাতা নড়তে লাগলো তখন তার মধ্যে দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে যে ছবি তৈরি করেছিল সেটাও নড়তে লাগলো খুঁজতেই সেটা দেখে পাতাতে একটা হাতির চিত্র বানিয়ে আর অন্যটাতে একটা বাচ্চা হাতি দাও দেখে মনে হচ্ছে একটা বাচ্চা হাতি তার মাকে অনুসরণ করছে বাচ্চারা যখন এসব নিয়ে মেতে ছিল তখনোরা খেয়াল করেনি যে রাজা তার সৈন্যদল ওদের দিকে বাচ্চারা লুকিয়ে পড়লো এদিকে রাজা আর তার সৈন্য দল বিশ্রাম করতে এলো কিন্তু যে মুহূর্তে হাওয়া দিল আর পাতাগুলো নড়তে লাগলো হাতিদের দেখা গেল রাজার পাশে আর তাই দেখে রাজা অবাক এসব আবার কি মনে হচ্ছে জাদু. ওরা আমাদের খুঁজতে চলে আসবে আমার জন্য দাঁড়াও বাচ্চারা ম্যান্সে কে ছেড়ে পালিয়ে গেল যদিও রাজা খুবই ভালো ছিল বাচ্চাদের প্রতি সে ছিল সদয় ও দয়াবান এই বাচ্চাটা আবার কে এখানে আমি বড় ম্যান্সিকে রাজার কাছে তুমি কি সেই বালক যে এই চিত্র বানিয়েছে আমার জন্য একটা বানিয়ে দেখাও একটা পাতায় পাখির শরীরের চিত্র বানিয়ে দিল অন্য পাতায় ও পাখিটার মাথার চিত্র বানালো আর যখন পাতা নড়ল সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো চমৎকার মনে হচ্ছে যেন পাখিটা গান গাইছে রাজা আর তার সৈন্যদল গেল। এবং অনেক বিষয় সাহায্য করতে পারবে আর তাই ম্যান্সে রাজার রথে চড়ে বসল। আর ওকে রাজমহলে নিয়ে আসা হলো ভেতরে ঢুকে ম্যান্সি আশ্চর্য হয়ে গেল এবার আমি যা বলবো সেই কথাগুলো মন দিয়ে শোনো আমি শীঘ্রই আমার মন্ত্রীদের সাথে আলোচনার আয়োজন করব তাদের মধ্যে একজন কথা বলতে শুরু করলে থামে না ও মানে ও কোনো আলোচনার মধ্যে শুধু আবলতাবল বলতেই থাকে আমি ওকে শিক্ষা দিতে চাই যে কিভাবে বাকিদের কথা শুনতে হয় তাহলে আমি কিভাবে সাহায্য করতে পারি আমি চাই তুমি পর্দার আড়ালে লুকিয়ে ওর মুখে তো মারবে খুব অবাক হলেও রাজার সম্মত ও পর্দার আড়ালে লুকিয়ে বসলো ঠিক মন্ত্রীর উল্টো দিকে এডিকের দিকে আলোচনা পর্ব শুরু হল এই রে ইচ্ছা আমি তো রাজা মশাইকে জিজ্ঞাসা করলাম না যে কোন মন্ত্রী শুনুন সকলে আমি আপনাদের সবাইকে এখানে ডেকেছি রাজ্যের চুরির বিষয়ে আলোচনা করতে আপনাদের মধ্যে কি এই বিষয়ে কোনো আছে আসলে প্রভু আমি ভাবছিলাম যে ওই আমার মনে হয় ভুক্তভোগীদের সাথে কথা বলা উচিত আমি জানি যে ওদের মধ্যে কেউ কেউ চোরটাকে দেখেছে খুব ভালো তাহলে তো আমরা কিন্তু আমার মনে হয় লোকটাকে খুঁজে পেতে অনেক সময় লাগবে কিন্তু একটা ব্যাপার আমাদের রাজ্যে তো অনেক সৈন্য আছে আমি যা ভাবছি ততটা সময় হয়তো লাগবে না তাহলে ওই হলো সেই লোক তোমার এবার চুপ করার সময় হয়ে গেছে হয়ে গেলেও কেমন বিবর্ণ হয়ে গেল কি হয়েছে তোমার সবকিছু ঠিকঠাক আছে তো আমার মুখে এই বিশ্বাস জিনিসটা কি তুমি রাজার আসলে মহারাজ আমি বলতে চাইছিলাম যে ওই মানুষগুলো আমাদের মধ্যেই মিশে রয়েছে যে চোর হতে পারে মানে আমরা এতটাও নিশ্চয় আমি এসবের জন্য দুঃখিত কিন্তু আমি শুধু বলতে চাইছিলাম যে এরকম কেন হচ্ছে আমি যতবারই মুখ খুলছি ভয়ানক কিছু মুখে ঢুকে যাচ্ছে আর তাই এবারে ও খোসাগুলো গিলে ফেললো এবং চুপ করে থাকার সিদ্ধান্ত নিল এই ভয়ে যে আবার মুখ খুললে কিছু ঢুকে যেতে পারে আচ্ছা এবার মহারাজ আমি যেটা বলতে চাইছিলাম যে আমাদের এখানে একটা সার্কাসের দল এসেছে আর ওরা যখনই কোথাও থামে ঠিক তখনই আশেপাশের একটা বাড়িতে চুরি হয় এই বিষয়টা সত্যি অদ্ভুত তাহলে ওরা এরপর যেখানে থামবে তুমি কি সেই জায়গাটা দেখতে যাবে একদম আপনি ঠিক বলেছেন মহারাজ এটা সত্যি এরিক এই পরিকল্পনায় এরিক বেশ খুশি হলো হ্যাঁ বলো বলো আসলে আমি সহমত এই ব্যাপারে এরিক যখনই কিছু বলার জন্য মুখ খুলত ম্যান ওর মুখে খোসা ছুড়ে মারত তাই এরিক পুরো সময়টা চুপ করে থাকতো আর বাকিদের কথা মন দিয়ে শোনা ছাড়া কোনো উপায় ছিল না আমার মনে পড়ছে না আমি এর আগে কখনো ওদের কথা শুনেছি বলে আমি কি সত্যিই বেশি কথা বলি আলোচনা সভা শেষ হওয়ার পর রাজা এরিকের কাছে এলো কি এরিক এখন তুমি বুঝতে পারছো যে বাকিদের কথা শোনা এবং তাদের মতামতের গুরুত্ব দেওয়া কতটা প্রয়োজনীয় আমি আমার আচরণের জন্য সত্যিই দুঃখিত আমি চেষ্টা করবো এরপর থেকে বদলে যাওয়ার আমার কাজ হয়ে গেছে রাজা ম্যান্সের ওপর খুবই প্রসন্ন হলো এবং তাকে মহলেই থাকার অনুমতি দিল ওর খুব ভালো যত্ন আর আপ্যায়ন করা হলো। মনের আনন্দে নিজের প্রতিভা দেখিয়ে তার ডিম কাটতে লাগলো আর এরিক ও নিজের কথা রাখার চেষ্টা করলো এবং নিজের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করত বাকিদের কথা মন দিয়ে শুনত कारण बे कथा शुनाटा खूब ही गुरुत्वपूर्ण हमें सब समय अन् कथा एवं मतामत के गुरुतव देवा उचित